আমরা আলোচনা করছিলাম ইমাম আবুফর তহাবি রহমত রচিত বয়ান আকিদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে চিকানাদে আমাদের ইমাম আলোচনা করছিলেনবাসি আমরা পুনরুত্তর ইমান রাখি তারপর তিনি বলছেন অবিল আর্দে এবং আমল নামা পেশ করার বিষয়ে হিসাবে এবং যে মানুষের জাজা এবং হিসাব এর উপর আমরা ইমান রাখি এর আলোচনা আমরা গতভাবে বলেছিলাম জালা রব ইত ইমানদার কাপের সবাইকে সবাই হিসাব নেবেন সবাইকে এই তার সবাই সামনে আল্লাহ তাল্লাহ তার আমল নামা পেশ করবেন তারা এই আমল নামা অনুসারে তাদের হিসাব নির্ধারিত হবে কে কোথায় যাবে ইমানদারদেরকে আল্লাহ তালা যতটুকু ছাড় দিবেন তাদের আমলের কারণে তাদেরকে অনেক কিছু তাদের জিজ্ঞাসাবাদ সামান্যতম করে তাদেরকে পার করবেন যাকে ভালো করে জিজ্ঞাসা করা করবেন তার কোনো উপায় থাকবে না আর কা ফের দিয়ে আল্লাহ তালা হিসাব নেবেন বিভিন্নভাবে তাদের মধ্যে কে বড় অপরাধী তার একটা শাস্তি নির্ধারণ করা হবে আর যে সামান্য অপরাধী তার একটাও শাস্তি নির্ধারণ করা হবে কিন্তু তাদের কোনো মুক্তি নেই তারা যাহার নামে যাবেই সেখান থেকে তারা কখনো মুক্তি পাবে না এখানে আজকে আমরা আলোচনা করব যে কিসের ভিত্তিতে আল্লাহতালা মানুষদেরকে সেদিন কৃষির ভিত্তি আল্লাহ সেদিন হিসাব নিবেন একটা প্রথমত আল্লাহ তালা তিনি যে আদেল ইনসাফ তিনি ইনসাফকারী তিনি যে কারোর কোনো জুলুম করেন না সামান্যতমও কোনো জুলুম করেন না এর উপর ভিত্তি তিনি হিসাব নিবেন যাতে করে কেউ বলতে না পারে জুলুম করা হয়েছে আমাকে কম দেওয়া হয়েছে তিনি সব প্রতিষ্ঠা করবেন সেই জন্য তার হিসাব নেবেন কোরআন কারিমা আল্লাহ বলেছেন যে প্রত্যেকটি মানুষকে হিসাব কমপ্লিট করে তার আমল অনুসারে তাকে প্রতিদান দেয়া হবে এখানে কোন রকমের কমতি দেয়া হবে না বরং একটি দানা পরিমাণ রায় পরিমাণ যদি কোন কারো আমল থাকে সেটাও আল্লাহ উপস্থিত করবেন আল্লাহ তা বলছেন সুম্মা তুয়াফা কুল্লু নবসিম্মা কাসাবাতজলামুন সেদিন পরিপূর্ণভাবে দেয়া হবে প্রত্যেকটি নবসাকে যা সে কামাই করেছে সেটা দেওয়া হবে ওহম লাইজলামুন তার উপরে কোন জুলুম করা হবে না এই জন্য লোকমান তার ছেলেকে ওসিয়ত করে বলছিলেন যদি কোন দানা পরিমাণ অথবা রাই পরিমাণ রাইর দানা পরিমাণ কোনো ন্যাক যদি থাকে সেটা কোনো অথবা কোনো আমল যদি থাকে সেটা কোনো পাথরের ভিতরে থাকে অথবা আসমান জমির কোনো জায়গায় থাকে যেখানে যে জায়গায় থাকুক না কেন আল্লাহ তাল্লাহ সেটাকে নিয়ে আসবেন সেদিন উপস্থিত করবেন ইন্দুল খাবির সূক্ষ্মদর্শী তিনি সবকিছুর খবর রাখেন তিনি কোথায় কি আছে সব জানেন সেদিন সেটাও উপস্থিত করবেন যাতে করে কোন রকমের কারোপর কোনো জুলুম না হয় এই মানুষ কি আমল করছে সেটা তার জন্য সঞ্চিত হয়ে থাকছে সে কখনো আমল থেকে পালাতে পারবে না আমল থেকে আমলের আমল অনুসারে তার বিচার হবে এবং তারপর কোনো জুলুম করা হচ্ছে না সেটা প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা সেদিন বিচারের ব্যবস্থা করবেন এবং সেখানে মানুষকে হিসাব নিকাশের ব্যবস্থা হবে অন্য আল্লাহ তালা বলছেন ইনাল্লা আল্লাহ ইজল মসকা আলার আল্লাহ তালা কোনো এক সামান্যতম পরিমাণ একটি সামান্য জার্রা পরিমাণ বা একটি সামান্য কোনো ছোট পিঁপড়া পরিমাণ কোনো জুলুম আল্লাহতালা করেন না আখরা তো খায় আর আখরা যে তাক অবলম্বন করে তার জন্য কত্তম জায়গা ফা তোমাদেরকে খেজুরের আঁটির অংশ ওই ছিদ্র পরিমাণ ওই অংশ পরিমাণ দুই আটির মাঝখানে যে জিনিসগুলো থাকে এটুকু পরিমাণ তোমাদের কোন জলুম করা হবে না অন্য এত বলছেন ওমাইয়া মাল মিনা হায়াতি আর যে আমল করবে ন্যাক কোন আমল মিন্জাক অনুসার পুরুষ অথবা মহিলা অহু অন ইমানদার হয়ে যে ব্যক্তি পুরুষ অথবা মহিলা যে ব্যক্তি আমল করবে আমলকে উল্লেখা ইয়াদু খুরু না জান্ না জান্নাতে প্রবেশ করবে অলাইজলামুন না খিয়া তাদেরকে খেজুরের ছিদ্র পরিমাণ খেজুরের মিদির খেজুরের ভিতরে যে ছিদ্র থাকে তার আটির ভিতরে তার সে ছিদ্র পরিমাণ জুলুমা আল্লাহ তালা করবেন না আল্লাহ তালা করেন না যে ব্যক্তি সমাজ দাররা পরিমাণ পিঁপড়া পরিমাণ বা ছোট কোন অনুপ পরিমাণ অনুপরিমান কেউ কোন ভালো কিছু কল্যাণ করলে সেটা সে দেখতে পাবে কোনো অনুপরিমাণ খারাপ করলে সেটা সেটাও সে দেখতে পাবে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে তার আমল নামা হবে সে কি করেছে ভালো মন্দ ছোট বড় যত ছোটই হোক না কেন সেটা রায় হোক বা পিঁপড়া পরিমাণ হোক অথবা অনুপরিমাণ হোক অথবা সেটা কোন সিদ্র খেজুরের আটি ছিদ্র পরিমাণ হোক দুই খেজুরের আঁটির মুখে থাকে যেই যতটুকু যতটুকু থাকে অতটুকু পরিমাণ হোক যে কোনো পরিমাণ হোক কোনো পরিমাণ কোনোরকমেই হারিয়ে যাবে না সম্পূর্ণ যেই যে সুতা পরিমাণ হোক যেটাই হোক আল্লাহ করবেন তিনি জানিয়ে দেবেন তো তোমার আমল অালাকুম তোমার জন্য সেটা আমরা হেফাজত করে রেখেছি আমাজাদা খায়রান পাল্লি আহমেদুল্লাহ যে কেউ ভালো কিছু পায় সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে ওন ওয়াজেদা গাই যে অন্যায় পায় ফলাইল উমানফসা নিজেকে সত তিরস্কার করে অর্থাৎ আল্লাহ তালা তিনি কারো উপরে কোনো জুলুম করেন না তিনি ইনসা প্রতিষ্ঠা করার জন্য সেদিন মানুষকে তাদের সামনে তাদের আমল নামা সম্পর্কে তাদেরকে সম্পূর্ণরূপে তাদের সামনে পেশ করবেন দ্বিতীয় যে কারণে আল্লাহ তালা আমল পেশ করেন এবং তাদের অবস্থান তাদের কী কে করছে তা নির্ধারণ করবেন কে রয়েছে তার নির্ধারণ কারণটি হচ্ছে যে আল্লাহ তালা একে অন্যকে পাকড়াও করবেন না दिखे नहीं जुलूम करें कारो अभ्रष्ट प्रमाण करीम आल्लाफ् अलह नफ কখনো কোন বহনকারী বহন করবে না অর্থাৎ প্রত্যেকে তার ভোজা বহন করতে হবে তুমা ইবুম তারপর তোমাদের ফেরার জায়গা হচ্ছে তোমাদের রবের দিকে তিনি তখন প্রকাশ করে দিবেন তোমাদের জানিয়ে দিবেন যে ব্যাপারে তোমরা মতভেদ করতে সেগুলো তোমাকে বলে দিবেন অন্য আল্লাহ কেউ যে হেদায়ত প্রাপ্তেজায় ওমান দল্লা ফাইনামা ইয়দুল্লা আলিহা আর যে পদভ্রষ্ট যে পদভ হয়েছে সে নিজের উপরেই পদভ্রষ্টতা নিয়ে এসেছে ওয়ালা তাজরা কেউ অন্যের বোঝা বহন করবে না অন্য কিছু কোনো ক্রিটায় নিয়ে আসবে না ওমা কন্যা মরাদিবিনা কোন রাসুল প্রেরণ না করে আমরা কারো ফেরো কখনো কোনো জুলুম করি না কোনো রাসুল না ফেলে তাদের কোনো পাকড়াও করব না এর অর্থ হচ্ছে অন্য হয়তো আল্লাহ তালা বলে দিয়েছেন যেটা সেটা যে আমি একের জন্য অন্যকে অন্যকে পাকড়াও করা হবে না প্রত্যেকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে সে যদি কোনো ভালো করে থাকে সেখানে ভালো পাবে এটা দেখা আল্লাহ তার প্রমাণ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তিনি সেখানে প্রত্যেককে তার আমল নামা পেশ করবেন এবং সেটা অনুসারে তার হিসাব নির্ধারণ করবেন অন্য এত আল্লাহ তালা বলছেন আমলাম ইউনাপ বা মিউনফি সহাফি মুসা তাদেরকে কি কি জানা জানানো হয়নি যে সোহিফ মুসা আল্লাহ সালাতামের সহিফাতে তার বইতে তার ছোট গ্রন্থে কি লেখা আছে ওয়াদা পূর্ণ করেছেন আল্লাহরা সেখানে লেখা আছে যে কেউ অপরের বোঝা বহন করবে না ও আল্লাহ মানুষ নিজে যা করে শুধু সেটাই তার কাজে লাগে তার কল তার সে যা করছে সেটা সে অবশ্যই দেখতে পাবে প্রত্যেকের কর্মকাণ্ড সে দেখতে পাবে সুমজাহুল জাজ আউফা তারপর তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে তাদের কোন রকমের কোনো কিছু কমতি দেওয়া হবে না এর অর্থ হচ্ছে যে প্রত্যেকে তার আমল অনুসারে তার ধরা হচ্ছে এবং সে যে তার একজনের একজনের আমার একজনকে দিয়ে দেওয়া হচ্ছে না একজন অপরাধ একজনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা হাসরের মাঠে প্রত্যেকে তার পেশ করবেন প্রত্যেকে তার আমল দিবেন এবং সেটা অনুসারে তাদের বিচার হবে অন্য আরেকটি কারণটি যে কারণে আল্লাহ করেছিল একে অপরকে ভালর পথে দেখা কেউ কেউ খারাপ দিকে দেখিয়েছিল এখন যারা ভালর দিকে দেখিয়েছে তারা তো ভালো পাবে আর যারা খারাপের দিকে তারা অন্যদের বোঝাও বহন করবে বলে আল্লাহ তালা গোরানকারীম বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়াহুল আজকাল আলহম আসকাল আসকা আহিম তার নিজের বোঝা বহন করবে অন্যের বোঝা তারা বহন করবে অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ওমিনা এবং তারা बोझाओ बिजर क्षतिग्रस्त करी अन्या ग्रंथ लिखे अन्या भाव मानुष विभ्रांत कर दे प्रत्ये जाभ्रांत प्रत्येक बोझा के बहन करते हैं अंतर्भुक्त यह बोझा चाल्लाफ प्रतिष्ठा कर তিনি যে কার হু করেন না সেটাও তিনি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন যে কার কারণে সে পথভ হয়েছে দুনিয়ার বুকে আল্লাহ সাবধান করে দিয়েছেন যেন অপরাধীদের কথা যেন না শোনা হয় যারা জানে না যারা অপরাধী তাদের পথ যেন অনুসরণ না করা আল্লাহ তালা আগেই সাবধান করে দিয়েছেন তারপরও তারা যেহেতু অন্যের পথে অবলম্বন করেছে অন্যায়ের পথে চলেছে আল্লাহ তালা তাদেরকে সে জন্য শাস্তি দিবেন এবং তাদের সামনে উপস্থিত করবেন যে তাদের কি আমল তারা করেছে কোন অপরাধ তারা করেছে কোন বিপদ তারা নিজেদের উপর ডেকে এনেছে আল্লাহ তালা কি কি কারণ কি কি সামান্যতম রায় পরিমাণ জিনিস হলো সেটাও তাদের সামনে সেদিন পেশ করে দিবেন। অন্য আরেকটি জিনিস অন্য একটি আরেকটি কারণেও আল্লাহ তালা আল্লাহ তালা তাদের হিসাব নিকাশ নিবেন এবং তাদের সামনে তার আমল পেশ সেটা হচ্ছে যে আল্লাহ তালা চাচ্ছেন যে বন্দা কতটুকু আমল করেছে সেটার সমস্যা সম্ঞাত হোক তার আমল সম্পর্কে সে জানুক সেজন্য বেশি আশাবাদী না হয় যে আমি এত বেশি বেশি আমল করেছি অথবা আমার সেই স্বভাব অথবা আমি কম আমল করেছি আমি কতটুকু আমল করেছি আমার জানার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি যখন বলতে না পারি এই জন্য আল্লাহ তালা তার সামনে তার আমল নামা পেশ করে যত করে বন্দার সামনে তো তিনি ওজোর করার কোনো সুযোগ না দিতে পারে। ও তুমি এর চেয়ে বেশি প্রাপ্ত আসো কিনা তুমি নিজে এখন তুমি সাক্ষ্য দাও তুমি বলো যে তুমি এর বেশি কিছু পাবে কিনা তোমার আমল কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে তুমি নিজে দেখে তুমি হিসাব তুমি নিজের বিচার নিজের করবে যে আমার এখন কি প্রাপ্তি রয়েছে আল্লার কাছে সবাই ফিরে যাবে সেদিন তুমি তোমাদেরকে জানি তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে তোমরা কি কি আমল করেছিলে অন্য এতে আল্লাহ তালা বলেছেন ইউমা তাজিদ উ কুলসিমা করুন যেদিন প্রত্যেকটি নবস পাবে যা যা আমল করেছে অন কল্যাণের তার সামনে উপস্থিত পাবে ও আমা আমি মিনসু আর যা খারাপ কাজ করেছে সেটা সম্পর্কে তাবাদ্দু সে তখন নফসা তখন মনে আপস আশা করবে লনা বাইনা হো বাইনা হো আমাদাম বাড়িয়ে দা যদি তার মধ্যে এবং তার আমলের মধ্যে অনেক দূরের যোজন যোজন দূরত্ব ফয়দা হইতো দুজন যখন দূরত্ব সৃষ্টি হতো সে যেন এই আমল যেন সে যেন তার কাছে না আসে সে তখন সেদিন আশা করবে তামান্না করবে কিন্তু তার সেটা কোনো লাভ হবে না অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন আলিমাতফসুম্মা কাদ্দামাত যা করেছে যা করেনি যা ছেড়ে এসেছে যা ভালো করেছে বা মন্দ করেছে কোন জিনিসটাকে সামনে এগিয়ে দিয়েছে সেটা সেদিন মানুষ জানতে পারবে এবং তারা অন্য আয়তা বলছেন ও আমির ও হাদান আল্লাহ তালা অন্য বলছেন যে তারা দেখতে পাবে যা আমল করছে তারা উপস্থিত ওলা ইজলুম রব্বুকা আহায়দা আল্লাহ তালা কারো ওপরে কোনো জুলুম করেন না বোঝা যে যে যার ভিত্তিতে সেদিন আল্লাহ তাল্লাহ তাদের আমল নামা পেশ করবে হিসাব নিকাশ মিশা হচ্ছে যে আল্লাহ বন্দার বন্দার কাছে কোন ওজোরের সুযোগ দিবেন না বরং তিনি তারা যে আমল করেছে সেগুলি তাদেরকে সম্পূর্ণরূপে তাদের জানিয়ে দিবেন যে এ আমল তুমি করেছো আমল জানানোর জন্যই এবং তারা আমল নামার কি কী আমল নামাতে কী কী লেখা হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ তাদের সামনে তাদের আমল পেশ করবেন এবং বলবেন এ করা उ माय ली के हसीबा तुम्हार तुम पढ़ आजक दिन हिसाब ग्रहण तुम एक अर्थात আল্লাহ তালা তাকে বলবেন যে তুমি নিজে হিসাব করে দেখো তুমি কি আমল করেছ তাদের কী কী সেটাকে আল্লাহ জানিয়ে দেওয়ার জন্য তিনি হাসার মাঠে তাদের হিসাবে এবং যা যার ব্যবস্থা করবেন করিম আল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষকে তার ঘাড়ের কাছে আমরা তার আমল নামাকে আমরা লটকে দিয়েছি কেয়ামতের দিন সেটাকে আমরা বের করব প্রকাশিত প্রকাশিত আকারে এবং আমরা বলবো এ করা কিতাব তোমার কিতাব তুমি পড় আজকের দিনে তোমার হিসাব গড়ানোর জন্য তুমি একাই যথেষ্ট সুতরাং এই কিতাবে তারা দেখতে পাবে সব কিছু লেখা আছে তারা বলবে যে মা লি হাজাল কিতাব লা ও কাদুর সকির রাহ কবির ইল্লা সাহা কি হল এই কিতাবের ভালো মন্দ সবিত লিখে ফেলেছে ওলা ইজলমুর রব্বু আহাদা আল্লাহ তারা কারো ফের কোনো জুলুম করেন না চতুর্থ যে যেটার ভিত্তিতে আল্লাহাল মানুষকে হিসাব নিকাশ করবেন তা হচ্ছে যে আল্লাহ তালা কারো নেক বাড়িয়ে দিবেন কিন্তু গুণাগুলোকে কম গুণাগুলোকে বাড়াবেন না অনেকে নেক আল্লাহ তালা তার পক্ষ থেকে বাড়িয়ে দিয়ে তাকে জান্নাত দিবেন এবং যারা অপরাধী তাদের কোনো কিছু পুরস্কার দিবেন না দুনিয়ার বুকে যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কৃত করার একটি ফর্মুলা দুনিয়ার সবাই ভালো হিসাবে জানে আর যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া হয় তাদেরকে শাস্তি বাড়িয়ে দেওয়ার নিয়ম নেই সেই জন্য আল্লাহ তাল হাসার মাঠেও তিনি যে জন্য হিসাব নিকাশ নিবে তা হচ্ছে কাউকে জান্নার দিচ্ছেন আল্লাহ তালা তার আমলের কারণে আরও বাড়িয়ে দিচ্ছেন তাকে আমল একটু হয়েছে আর একটু বাড়িয়ে দিয়ে তাকে ভালো ব্যবস্থাপনা করে দিয়েছেন একটু পুরস্কার হিসেবে দিতে পারবেন এটা আল্লাহ তালা প্রমাণ প্রতিষ্ঠা করতে চান যে আমি যাকে দিচ্ছে তাকে বাড়িয়ে দেবো কিন্তু যে অপরাধ করেছে তাকে তার অপরাধ অনুসারে তাকে শাস্তি দেবে সেখানে কোনো কিছু বাড়ানো হবে না পুরাণ কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লা তালা মন্দার ন্যাক আমলে বহুগুণ বর্ধিত করবেন কেন এটা আল্লাহ করবেন তোমাদের ক্ষমা করে দিবেন বরং বহুগুণ বর্ধিত একটা একটি নীতিও বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা বলেন মানজা বিল হাসানাতে ফালাহ আশু আমিহা কেউ যদি কোন ভালো কাজ করে তার জন্য দশ গুণ বর্ধিত আকারে সেটার প্রতি দিবেন দেবেন কিন্তু যদি কেউ অপরাধ করে ভুল করে তার জন্য একের অধিক্ত শাস্তি তাকে দিবেন না আল্লাহ তালা বলছেন এটাও তার দয়া তিনি বলছেন মানজা বিসাই ওমান বিস্বাই আছে আর যে কেউ কোনো অপরাধমূলক কাজ করবে ফলা ইউজা ইল্লা মিস্লাহা তার শাস্তিতে শুধু অতটুকু দেওয়া হবে যে যতটুকু সে করেছে অতটুকু শাস্তি তার জন্য তাকে বেশি শাস্তি যদি বেশি দেয়া হতো সেটা আল্লাহ রা বলে আল্লাহর দিতে পারতেন কিন্তু তার ইনসাফ এবং তার দয়ার কারণে তিনি তাকে সম পরিমাণ শাস্তি যতটুকু অপরাধ কতটুকু শাস্তি নির্ধারণ করেছেন কিন্তু যিনি ভালো কাজ করবেন আল্লাহতারা তাকে অনেক বেশি বহুগুণ বর্ধিত করবেন কারণ দুনিয়ার বুকে আল্লাহ তালার নিয়ম মেনে চলেছে আল্লাহর বিধান মেনে চলেছে শরীয়ত মেনে চলেছে কোরআন এবং সুনার দুর্নীতি পরিপূর্ণ বিশ্বাসই ছিল তার মধ্যে সন্দেহের অবকাশ ছিল না সব কিছু মেনে চলেছে এই জন্য তাকে পুরস্কৃত করবেন তাহলে বোঝা গেল যে বাড়িয়ে দেওয়াটা এবং তাকে ইমানদারকে বাড়িয়ে দেওয়াটা আল্লাহ তাল ইনসাফ প্রতিষ্ঠা করা এবং তার দয়া দয়া তিনি তাকে ইচ্ছে করতে পারেন অনুরূপভাবে যারা অপরাধ করেছেন তাদের একটি অপরাধের অধিক অতিরিক্ত শাস্তি নেওয়া দুইটি শাস্তি না দেয়া এটা আল্লাহ তালা ইনসাফ সেটাও তিনি করবেন হাদিস ইসরুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহরাত আশেহামস আলিহা আও আজিদ একটি ন্যাককে আমি দশ গুণ দেবো অথবা ইচ্ছে বাড়িয়ে দেব ওয়াসু ওয়াহেদাতুন আকফরহা আর অপরাধ সেটা একটি তাকে আমি ক্ষমা করে দেবো গুণা নিয়ে আস মারাম তুষ্টিক বি আমার সাথে শরিক না করে লাকি টুকা বেক করবি আমাকে ফেরাতান দুমিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আসবো আমি তোমার জন্য শর্ত হচ্ছে সিরিক নিয়ে আসতে পারবে না এ হাদিস্টিকাও বোঝা যাচ্ছে যে ইমানদারদের ইমানদাদের পরে আল্লাহ তালা অনেক কিছু বাড়িয়ে দিবেন কিন্তু যারা কাফের তাদেরকে অন্য অপরাধ করেছে যারা তাদেরকে কোনো কিছু বাড়িয়ে দিবেন না বরং অপরাধ অনুসারে তাদের শাস্তি দিবেন এটা ইনসাফ আর ওপর যেটা ইমান দাদের বাড়িয়ে দেবেন সেটা হচ্ছে ইনসাফের বেশি অতিরিক্ত ফদল এবং রহমত এবং করম আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং করমের মাধ্যমে সেটা তাদেরকে তিনি বাড়িয়ে দিবেন কোরআনে কারিমে এরকম আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে বাড়িয়ে দেওয়ার বিষয়টি কোরআনে কারিমে আমরা পাই যেমন হাদিস হজরসুল্লা সাল্লাহিস্লাম বলেছেন যে আল্লা কোরআন কেউ যদি পড়ে মন করা আার আল্লাহর একটি আয়াত পড়ে একটি হরফ পড়ে এর জন্য তার নেক রয়েছে আমসালিহা আর এই ন্যাকটি দশগুণ বর্ধিত আকারে আল্লাহ তালা তার জন্য লিখবেন তারপর রসোল্লা বলেছেন আলিফুন হার ফোন লামুন হারফুন মিমুন হারফুন আমি বলিনি আলিফ লাম হারফ বরং আলিফ একটি হরফ লম একটি হরফ মিম একটি আরেকটি হরফ এই ইমাম তিনমিজি হাদিসটি বর্ণনা করেছেন বোঝা গেল যে আল্লাহ যিনি যখন তিনি বান্দা নেগ বান্দাদের তিনি অতিরিক্ত দয়া দয়া হিসাবে যা বাড়িয়ে দিবেন। شيء دار بحره الله الرشاء هويسه تين شيرا ديبن انو الله صلى الله عليه او خلتان لا يحسي رجل المسلم اذا دخل الجنه وهما يسيرون او يا ومن يرمل في دبر كل صلاه عشرا ويحمد عشرا ويكبر عشرا فلقد رايت رسول الله صلى الله عليه وسلم ياخذها بيده قال فتل تلك في الميزان রসুল্লা সাল্লাহ আসলাম বলেছেন দুটি খাসলত রয়েছে দুইটি বিশেষ অভ্যাস রয়েছে দুটি বিশেষ কাজ রয়েছে কোন মুসলিম যদি সেটা করে তো জানাতে প্রবেশ করবে ওইটা এই দুটি কাজ অত্যন্ত সহজ দুটি অত্যন্ত সহজ কিন্তু অনেক আমলকারী অনেক কম এর মধ্যে একটি হচ্ছে যারা সলাতের পরে দশবার করে সুহান আল্লাহ দশবার আল্লা আহামদুলিল্লাহ দশবার আল্লাহ গর পড়বে কারণ আমি দেখেছি রসুল্লাহ সাহাবি বলতেছেন আমি দেখেছি রসুল্লাহ সাল্লাহ আসলামকে তিনি হাত দিয়ে সেগুলো গণ ছিলেন কোন কোন বড় ইয়া নয় তসবি কোনো দানা নয় বরং হাত দিয়ে তিনি সেগুলো গুনছিলেন এবং বলছিলেন যে এগুলো পনেরো হচ্ছে এগুলি হচ্ছে পনেরো দশ দশ তিরিশ হয়েছে কিন্তু আল্লাহর আল্লাহর দরবারে এগুলি হচ্ছে খামসুন আওয়া মিয়া বিল্লিসান মুখে হয়তো সেগুলো পঞ্চাশ এবং একশো মুখে বলা হচ্ছে একশো পঞ্চাশ কিন্তু আলফো খামসু মিয়া ফিল মিজান সেগুলো পনেরোশো হয়ে যাবে একশো বার হলেও কিন্তু যখন সেগুলো সেগুলো যেহেতু প্রতিদিন যেহেতু পাঁচ বক্ত সলাতের পরে পড়লো একশো বার হলো কিন্তু সাহাবি বলতেছেন যে রসুল্লা সাল্লাম বলেছেন যে এগুলো বার হলো তার হাতে কিন্তু আল্লাহর দরবারে এগুলো পনেরোশো বার পনেরোশো অর্থাৎ বর্জিত আকারে আল্লাহ তালা তার সব বলেছেন আল্লাহবির তকবীর এবং তাহমিদ অর্থাৎ সোহান্লা আলহামদুল্লাহ আকবর পড়বে একশো বার করে এটা তোমার মুখে একশোবার হলো আল্লাহর কাছে হাজারবার মিজানে সেটা হাজারবারের স্বয়াব তুমি লিখলে পারলে তখন সুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন ايكم يعمل في اليوم وليلت الفين وخمس مئات سيئة تما درك يوكي دين ولو كيف قامراتو اتا قال يأتي أحدكم الشيطان وغا في صلاة فهي خلو اذكر كذا وكذا ثم حتى ينفتل قوزيست ونكي अनेक किस भूल का, का ना सलाते मध्य एसातर मध्य शेष से जिकिरग कथा भूले जाए शोवार समय भूले जाए जिकिरगुरु कथा जिकुल ना भूल भूलार कारण से न्या बड़ स्वर का माहरूम हो जाए यह আমল নামা আল্লাহ তালা বহুগুণ বর্ধিত করে আমাদের বলা উদ্দেশ্য হচ্ছে যে নেওয়ামা বাড়িয়ে দেন কিন্তু আল্লাহ কোন কমতি বাড়তি ঘটান না এটা আল্লাহর বিশেষ ইনসাফের কারণে সেটা করে থাকেন আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরো আলোচনা করব আগামী পূর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ওয়াকান আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ